রহমী ও উনি বিহ উল ইম সী প্রিয় শ্রোতা উপস্থিত হচ্ছে জালালাইন থেকে আল্লাহ আদমকে সকল বস্তুর নাম শিখিয়ে দিলেন এরপর সেই বস্তুগুলোকে গুলোকে সামনে পেশ করলেন আর হোম আল মোসাম্মা যত কিছু আছে সেগুলোর মধ্যে তাদেরকে নিরুত্তর করে দেওয়ার জন্য আল্লাহ তালা বললেন আমি তোমরা যদি সত্যবাদের হয়ে থাকো তোমাদের এই কথাই যে আমি তোমাদের চেয়ে জ্ঞান সম্পন্ন কোনো না অথবা তোমরা যে এই কথাটা মনে মনে বলতেছিলে তোমরা এই কথাতে তোমরা যদি সত্যবাদী হও তাহলে এই নাম গুলো বলতো দেখো এটা তো শর্ত এর জবাবটা মাহুবা ইনকুন্ত এর জবাবটা জবাবুর শর্তি মাহজুফুন মাহজুফুন শব্দটা এখানে মাহজুফ জবাবুর শর্তি মাহজুফ শর্তের জবাবটা মানে তারা বলেন যেহেতু তাদের ওই কথাটা বলা সেটা একে রাজের উদ্দেশ্যে ছিল না হেকমত জানার জন্য ছিল সেই হিসেবে তোমরা কায়দা পড়ছ যে করা হয় তখন তার ফেয়ালটাকে মাহুদ রাখা জরুরি বান সেটা মাহজুদ থাকে এখানে আমরা আপনার পবিত্রতা বর্ণনা করছি না আপনি আমাদেরকে যে যা শিখান তাছাড়া তো আমাদের কোনো এলিম নেই সেটা দেন এল আপনার কাছে আবার আপনি হাকিমও অতএব আপনার হেকমতের মতাবেক যাকে যতটুকু দিতে চানতেন বিভিন্ন আয়াতের শেষে যে সিফতির নাম গুলো আসে আল্লাহ এটাকে আয়াতের শুধু সাজা মিলাবার জন্য এক জায়গায় আল্লাহনের নিয়ে আসে ব্যাপারটা না বরং আগে যে কথারা বলা হয় সেটার সাথে ওই সিপাতি নামের মোনাসোবাদ থাকি নামের এখানে দেখো আল্লাহ মোনাসোবাদ আদম আলি ইসাল্লামকে সব মোসা মায়াতের এলেন দিচ্ছেন তারপর ওনাদেরকে বলতে বলতেছেন ওনারা বলতে পারতেছেন তো তাসলিম করতেছে মা আল্লাহ ছাড়া আমাদের কাছে কোন তার মানে এলেমটা আসতে হবে সব জায়গায় যেখানেই কোন একটা কথা বলে কথাটা শেষ করে রব্লা আলমিনে কোন একটা নাম দিয়ে পূর্বের কথার সাথে ওই সিফাতি একটা কোন জায়গায় মোনাস একদম স্পষ্ট হয় কোনো জায়গায় অস্পষ্ট যেমন আরেকটা জায়গায় বোঝার বিষয়টা স্পষ্ট করার জন্য তিনি সব দৃষ্টি এবং দৃষ্টিওয়ালাদেরকে উপলব্ধি করতে পারেন এই যে কথাটা দুটা বলল এরপরে অবুয়াল এটা দিয়ে এই কথাটা শেষ করতেছে আগের সাথে জাল্লাইনওয়ালা যে মোনাস যে মানা বলছেন সেই মানা সেখানে তিনি অনুগ্রহ করা এই একটা মানা বলছেন লাতিফ এর সেখানে আসল মাহানাটা হলো যেটা এখানে রাজে এটা হলো আল্লাহ তথমে দুইটা কথা বলছেন একটা হলো কোন দৃষ্টি আল্লা করতে পারবে না এরপরে হাবির মানে হলো তিনি অতি সুক্ষ্মর প্রথমে বলছেন আল্লাহকে নামগুলো তাদেরকে জানিয়ে দাও আমি তুমি এগুলোর নাম তাদেরকে জানিয়ে দাও দেখাদেরকে বলতেছেন যে আমি তোমরা আমাকে বলো আর বলতেছেন এই তুমি তাদেরকে শোনাও তো তার মানে ফেরেস্তাদের উপরে ওনার মর্তবাহ বাড়ানো হইলো যেন আদম আলি ইসলামকে তাদের তুমি তাদেরকে বলো তুমি তাদেরকে বলো দুনিয়াতে যত জিনিস আছে যত বস্তু আছে সব বস্তুর নাম এবং সেটার সৃষ্টির উদ্দেশ্য তিনি বলে দিছেন হলাম্মা আমা আসমা আদাল আলম আসমান কুম সব অদৃশ্য বিষয়াদি সম্পর্কে আমি ভালো জানি আলমা আসমান আসমানের অদৃশ্য বিষয় সম্পর্কে আমি ভালো জানি মা গা বাফি হিমা এই গাই এটার মাছদার এটার মা না দেখাল মা গা বাফি হিমা মা তুমা এবং তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন করো তাও আমি জানি প্রকাশ করো এটা মা যেটা তোমরা গোপন রাখো সেটা হলো ইসলামের মর্যাদা ফেরেস্তাদের উপরে এটা প্রকাশ করে দিলেন যে এলেন তোমাদের কাছে নাই তার কাছে আছে অতএব খলিফা বনার জন্য যেটা জরুরি যেখানে তিনি খলিফা হবেন সেখানকার আসবাবের নাম জানা তোমরা তারা করো চেঞ্জের মাধ্যমে পেরে আগে তো তোমরা মেনে নিছো না এখন ফেরাইলানো দেখাও যে সে তোমাদের কাছে সম্মান তোমাদেরকে সম্মান ুর এদকুল নাল মালা ইকািস যুদুললি আদম আখাসা জাদু ইললা ইবলিস ও সময়চিিক কথা স্রণ কর। যোখন আমি ফিরেষ্ঠাদেরকে বললাম। যুদুলি আদম। তমরা আদমকে সিদা করন। সুদুদা তাহিয়াতিন বিলইন সেনা সম্মান সুতক সিেজদা। বিলইন মাথা ঝুকিিয়ে মাথা ঝুকিিয়ে জানানদদের মহা্লিররাই মল এই জাতীয় আয়াতে সব জাগই সুদুদা তাহিয়াতিন বিলইন সেনা শব্দয়ে তাবসিল করছেন। ত তার একততিবা করে। তার সামনে তোমরা পড়ে যাবে অবস্থায় পড়ে যাবে আয়াত স্পষ্ট দারালত করতেছে যেখানে একবারে এইভাবে সেজদা করা তা আজ এটা শুধু এই উন্মতের নিষেধ পূর্বের উন্মতের পূর্বের উন্মতের মধ্যে এটা বৈধ ছিল আর মহামালা তো ফেরেশ তাদের এটা আরো উপরের ব্যাপার কারোর সামনে কপাল ঝুঁকিয়ে সেটা জমিনের উপরে সম্মান দেখানো এটা শুধু এই উন্মতের খসুসি হচ্ছে এখানে এটা নাই নতুবা পূর্বের উন্মতের মধ্যে ইউসুফ আল আলী সালামের ওখানে আসে কি শব্দটা কি তার সামনে সেজদারত অবস্থায় পড়ে গেল সেখানে মধ্যে ছিল এবং এখানেও সেই আসল সেজদাটাই ছিল আসল সেজাটা আমাদের এই উন্মতের মধ্যে একটু নিশ্চিত করে দেওয়া হয়েছে যেন শিরকের একটু আভাসও না থাকে এখানে এটাকে বলা হয়তো সেদায় সেদায় আর সেটাই বলার প্রয়োজন মানে আমাদের এই সালাম তারপরে মুসাফা তারপরে মোহানুকু আসে শুনি আর ওই যে অন্য কিছু যা আছে এগুলো কিচ্ছুই নাই প্রথম মুসি এটা তো নাই হাতের ব্যাপারটাও আছে নবী উস্তাদ সুল সে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলো এবং সে অহংকার করলো ফসা ইল্লা ইবলিস ইবলিস সে যদিও ফের না সে ছিল জিন কিন্তু সেও বুঝতে পারছে যে শেষদার নির্দেশটা তাকেও দেওয়া হয়েছিল ফাস তার মানে শেষদার নির্দেশ সবাইকে দেওয়া হয়েছিল ইবলিসকে দেওয়া হয়েছিল সে করেনি হুয়া আবুল জিনিস যেমন আবুল বাসার সে ছিল আবুল জিন্দের মধ্যে একদম প্রথম ব্যক্তিটা একটা আহাদুল এটা আর আরেকটা হলো আবু শায়াতিন আরেকটা কৌল প্রজাতি একটা ধরো জিন যেটা আমরা এখনো যেটা জানি যে ভিন্ন একটা আর জিন্দেরই আলাদা একটা প্রজাতি হলো শয়তান স্বাভাবিক জিন যারা তাদের মধ্যে ভালো আছে মন্দও আছে মতি আশি ধনুটাই আছে আমাদের আমাদের মতো জিন্দেরই একটা শায়াতিন যাদের মধ্যে ভালো কাজ করার কোন একজন এটা আরেকটা কোল আবুল কায়না সে ফের তাদের মধ্যে ছিল আবা ইমতু সে অহংকার করল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আল্লাহ যদি হেকায়তের মধ্যে ফেরেস্তাদের কথা বলছেন কিন্তু এই নির্দেশটা ফেরিস্তা এবং ইবলি সবাইকে দিয়েছিল সে নিজেও বুঝতে পারছে কিন্তু সে চিন্তাটা করেনি শুধু সেজ না করা এটা তার মালয় না করা এটার কারণে এতে রাস্তার কারণে সে কাফেরটা এটা থেকে যে কটা শিক্ষা আমরা পাই তার মধ্যে একটা হলো যে তাকাব্বুর এটা এমন একটা জিনিস যেটার কারণে একজন ব্যক্তি সে সবচেয়ে খারাপ হয়ে যেতে পারে একেবারে সবচেয়ে খারাপ মানে সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছ জ্ঞান করা এটাকে বলা হয় কিবির কিবির জিনিসটাই পরে নষ্ট করছে ইংলিশটাকে ইংলিশ বানাইছে তবে কিবির এমন একটা জিনিস যেটা যদি কারোর ভিতরে আসে তাহলে কিবির এমন একটা জিনিস যেটার কারণে একজন মানুষ সে একদম হয়ে যেতে পারে আরেকটা জিনিস হলো যে রব একটা হুকুম আসার পর সেই হুকুমটাকে কোনো রকমের প্রশ্ন করা ছাড়া মেনে নেয়া এটা একজন বান্দার করণীয় সেখানে প্রশ্ন করা যেটা তো আমার বুঝে আসতেছে না বুঝে আসলে মানবো না বুঝে আসলে মানব না এটা এমন একটা ফেল যেটার কারণে একজন মানুষ মানুষ হয়ে যেতে পারে হয়ে যেতে আল্লাহর হুকুম আসছে আমার বুঝে আসতেছে না আমার যুক্তি ধরতেছে না এজন্য এটা মানবো না যে ইবলিস ইবলিস হচ্ছে এ কারণে রব্লা আলমিন তাকে নির্দেশ দিচ্ছে তুমি আগুনকে চিন্তা করো এখানে কে খায়ের কে সার এটা তো ওর জানার জিনিসটা না কিন্তু সেখানে যুক্তি হুকুমটা কেন বলা এটা এমন একটা কাজ যেটার কারণে একটা মানুষ ইবলিস হয়ে যেতে পারে তোমার বুঝে আসে না বাধ্য তুমি এটা তুমি গুণাগার হয়ে থাকো মনের মনে অনুতপ্ত হও কিন্তু কেন এটা করবো এই কেনটা বলা এটা একটা মানুষকে ইবলিস বানাই দিতে পারে একেবারে দেখো ও ইবলিস আদম আলী ইসলামকে নতুন মাত্র বানাইলে। আর ইবলিস অনেক আগ থেকে আল্লাহ তালার এই বদল কোন দিকে করতেছে তো করতেই আছে নতুন বানাইছে নতুন মাফল নতুন মাফলুক বানানোর পরে আল্লাহ তাহারা দিয়ে যে শিক্ষাটা আমরা পাই সেটা হলো যে যিনি আমাদের মেন আমির হবেন এখানে ওই মামুরদের একটা আদব এখানে থেকে শেখার এটা হলো যিনি মূল আমির যিনি হবেন মূল আমিরের হুকুম মানা সব জন্য জরুরি মূল আমিরের হুকুমটা আমার বুঝে আসলেও মানতে না আসলে মানতে হবে এখন মূল আমির যদি আমাদেরকে কখনো বলে যে আমাদের মধ্যে থেকে একজন যে আমাদেরও জুনিয়র তাকে যদি বলে যে তাকে তোমাদের আমির বানিয়ে দিলাম মূল আমিরের নির্দেশ মানার অংশ এটাও তিনি যাকে আমাদের আমির বানিয়ে দিলেন তাকে আমাকে আমির মানতে হবে যদিও সে আমার অনেক জুনিয়র সেখানে ইবলিস সে এখানে এই জায়গাটার আমাদের বিরাট ভুলটা বসছে তার মনোহত্য এটা ছিল যে আমরা তো অনেক পুরানো পুরাতন সাথী এখানে এই শিক্ষাটা দেওয়া হলো যে মূল আমির যার হুকুম মানা জরুরি তার হুকুম মানা মানে সরাসরি তিনি আমাকে বলে এই তুমি এই কাজটা করো তাহলে যেমন আমাকে করতে হবে মূল আমির যদি আমাকে বলে যে তুমি বুদ্ধি শুদ্ধি কম আমি দিক দিয়ে তারপর দিন ধরে আপনার কাজ করতেছি এটা হবে শয়তানি পালিশ বুঝতেছো আমি পুরানে পুরানে রোগে যদি কাউকে ধরে তাহলে তাহলে একদম ইবলিসের কাতার নিয়ে দাঁড় একদম ইবলিসের কাতারে দেখো আমরা পুরাতন সাথে বলতেছেন আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো উস্কুন শব্দ আসছে উস্কুন এটা শব্দটাই তার করতেছে যে সেখানে তাদের অবস্থানটা হবে অস্থায়ী সুকুন শব্দ দ্বারা বোঝানো হয় এই কথার কারণে সেটার মালিক হয়ে যাবে না উস্কুন শব্দটা বলে এটা বোঝালেন যে এখানে তোমার সুকুনটা হবে অস্থায়ী আন্তা ওয়াজনা তুমি এবং তোমার স্ত্রী আন্তাটা কেন আনা হলো বলতেছে না জমির সেটার তাকিদি যেন ভিতরে যে জমিরটা আছে সেটার উপরে আখফ করা যায় সৃষ্টি হয়েছিলামের বামের হার দিয়ে বাম পাশের উপরের হাতটা দিয়ে এটা শুধু আদম আলি ইসলামের ওখানে হয়েছে আর পন্ডেলায় না মানে এই যে বাম পাঁচরের উপরের হারটা দিয়ে যে মানব কঙ্কাল দেখো দেখবের হার গুলো বাঁকা হারের বছর ইন আকান্তাহা কাটাকে সোজা করতে চলে ভেঙ্গা জিগু আর বিহা আওয়াজ আর তুমি এটা দ্বারা উপকৃত হতে চাইলে বক্রতা হতে হবে সব কথা তোমার মানবে এটা আশাই করা স্বাভাবিক ভাবে হয়েছিল আসতটা আছে সেটা বললি বললেন এবং তোমরা জান্নার থেকে খেতে থাকো ই তৃপ্তি সহকারে কোন এখানে দেখো আল্লাহ হয়েছে আর কিন্তু খাবারের ব্যাপারে কুলা মিনহা রাগাদা খাবারের নির্দেশের ব্যাপারে দনোজনকেই আলাল এনফেরাত খেতাব করা হয়েছে এটা তারা ইশারা করা হলো যে শুকুনাতের ব্যাপারে স্ত্রী স্বামীর তাবে স্বামী যেখানে থাকবে স্বামী যেখানে তাকে রাখবে সেখানে স্বামী যেখানে থাকবে সেখানে তাকে থাকতে হবে এই কথাটা বলছো নেই রা হই তোমা বল যেখানে তোমাদের ইচ্ছে সেখানে যাও খাও কিন্তু এই গাছের কাছেও যেও না এই গাছটির কাছেও যেও না এটা নির্ধারিত গাছ প্রদান কাছে যেও না এটাতে আসলে উদ্দেশ্য হলো তোমরা খেয়েও না একটা পরিভাষা কিন্তু এই কাজটা করা হয় তাহলে হয়তো এই কাজটা মুফজি হবে তখন যেই ফ্যানটা মুফজি হবে সেই ফের নিষেধ করা হয় এটাকে সাদ্দটাই বন্ধ করে দেওয়া আসলে খাওয়া হলো নিষেধ কিন্তু যদি কাছে যায় তাহলে তো খাওয়া হয়ে যাবে যে সাজারা দার উদ্দেশ্যটা কি করি এবং সেই হাদিসে কোন জায়গায় সাজারার এই তাই হয়নি এই জন্য রায় হলো ওই একটা উসুল আবহিমা আবহা মাহ আল্লাহ তারা যেটাকে অস্পষ্ট রাখছেন সেটাকে অস্পষ্টই রাখ এটাকে স্পষ্ট করার প্রয়োজন নাই এটাকে স্পষ্ট করার পিছনে যদি কোনো আমাদের দিনই দুনিয়া মাস তাহাত থাকতো তাহলে অবশ্যই রসুল সালাম স্পষ্ট করে দিতেন যখন বোঝা গেল এটার মধ্যে বিশেষ কোন মাছ তাহা নাই এই এই সমস্ত জায়গাতে আসলাম তরিকা হলে একদম কিচ্ছুই না বলা তা আইন না করা হ্যাঁ মুফাসের মধ্যে কেউ কেউ বিভিন্নটা বলছেন বাকি সবগুলো সেটা শুধু বলা পর্যন্তই এটা একবার এইভাবে বলা যাবে না যেমন এখানে অবস্থানে বলতেছেন ওহিয়ালে যেটাকে বলে গমদম এটাই মারুফ তবে এটা তো সহিত আছে আমি দেখি নাই নাকলার কথা আসছে নাকলার কথা আসছে তারপর তিনের কথা আসছে বোর কথা আসছে বোর আর হিন্তা অবশ্য একই তবে সবগুলোই শুধু রিবায়াত পুরোটাকেই তার দেওয়া যায় না সেখানে একটা জিনিস মৌলিকালীমের দ্বারা মাকসাদ কি এই জিনিসটা রসুদাহ আলিয়া সাহাবায় সবচেয়ে বেশি বুঝবেন এটি তো স্বাভাবিক নাকি রসুল সাল আলিয়া থেকে যখন আয় গুলো শুনতেছেন তখন কোন একটা আয়াত বলার পরে এই আয়াতের কতটুকু করতেন সেই পরিমাণটা কমই হইত জিজ্ঞেস করতেন তো হুজুরে বলে দিতেন আর কোন একটা বিষয় যদি সাহবা ইকরাম জিজ্ঞেস করেন নাই হুদুর সরল আলী হাসান নিজের থেকেও বলেন নাই তাহলে বোঝা যাবে যে এই জিনিসটা এমন যে এই জিনিসটা জানাই একদমই জরুরি না একদম জরুরি না জরুরি হইলে নিশ্চিত এটা কোন শহীদ সনদে আসতেন না আসে তাহলে বোঝা যাবে যে এটা রসুল সালাম বলেন নাই তার মানে এটা জানার সাথে আমাদের দিন ও দুনিয়ার কোনো না অতএব এমন জিনিসের পিছনে না পড়াচ্ছেন এই ক্ষেত্রে শয়তানের একটা পলিসি হলো যে মানুষের দিল স্বাভাবিকভাবে মানুষের মনোযোগ একসাথে দুই দিকে মতো হয় না এই শয়তান চেষ্টা করে মানুষকে যে অপ্রয়োজনীয় জিনিসের মধ্যে মশগুল করে দিত শে ভালো করে জানে যে একজন ব্যক্তিকে যদি অপ্রয়োজনীয় জিনিস মশগুল করে দেওয়া হয় তাহলে সে অটোমেটিক প্রয়োজনীয় কাজ থেকে সেই ইয়া হয়ে যাবে ওদের থেকে তার মন সরে যাবে সাহাবিদের সাথে শয়তানে পারতেন না এজন্য জন্য দেখা যায় সাহাবিদের থেকে এই আজে বাজে সোয়াল একদমই পাওয়া যায় না কিন্তু এখন আমার আমরা যখন আমরা এই জমানের জানা আছি আমাদের ওই আসল জিনিস থেকে মনোযোগ সরে আর নকল আজে বাজে জিনিসের দিকে দেখা যায় যে আমাদের এই মুসা আলী বলা হয় তারপরে যে ধরো এটা জাহাজ আর মেস্তারটা কি এই সোয়ালটা আমার তোমার মাথায় আসতেছে সাহাবিদের মাথায় একটা এলো না যে কাছে জিজ্ঞেস করবে না একটা জেনে নেবেন এলেমের তলব তোমাদের থেকে অনেক বেশি ছিল না আমাদের তোমাদের থেকে একটা বড় জিজ্ঞেস করে নাই বোনের নামটা কি ছিল তারপরে এই সমস্ত কাজে যেন আমরা একদমই ব্যস্ত না হইতে বলি আসে জায়গাতে আমাদের শয়তানি ঘুরাই ফেলতেছে এই এই সমস্ত জিনিসের ম্যাচটা খোঁজার পিছনে নিতে একদমই পরবানা যেটা সহি সনদে আসে নাই বা এটা দরকার দরকার হইলে অবশ্যই আসতো এটাতে ব্যস্ত হওয়া মানে তাহলে সাহবায়ে অনেক কিছু জানতেন অনেক কিছু জানত কিন্তু সাহবা অনেক কিছু জানতেন পরবর্তী সেটা যত নিকার এই সেই কথা ওই যে উর্দুতে বলে যে বালসে খাল নিকালতে চুলের থেকে খাল বের করে এত এই খাল নিকালতে এই কাজ গুলো ওনারা আসল কাজের মধ্যে খুব ব্যস্ত তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আসল মানা একটা মান হলো জুল একটা মান হলো আল এসিয়ান একটা মানটা মান হলো জুলমের মান হলো আল নুকসান বা খুসরান তার ফল পুরোপুরি দেয় এর মধ্যে একটু কম করে না এই যে মানা কি এখানে এই অর্থে ঠিক আছে এই বুঝছো হলেও অসুবিধা নাই কারণ আল্লাহ পক্ষ থেকে আছে শয়তান তাদেরকে সেখান থেকে পদস্খলিত করলো শয়তান তাদের পদস্খলন ঘটালো আমি তোমাদেরকে সন্ধান billahi তারা ছিল এগুলো থেকে শৈতান তাদেরকে বের করে দিল বকুল না বিভিন্ন জায়গায় আরো তাফসিল আসতেছে সামনে তখন বলবো না কিছু কথা বকুল না তখন আমি বললাম আনলেন তাদের জরুরিয়ত কে ধরছেন এখানে তোমরা এবং তোমাদের অনাগত সব বংশধর সহ তোমরা এখান থেকে নেমে যাওদিন আই আন তুমা বিমাস তোমাদের ভিতরে যে তোমাদের আছে তাদের সবাইকে সহ তোমরা এখান থেকে নেমে পড়ো তাহলে কুলনা বলে খেতাবটা যদি হজত আদম এবং হাওয়া হয় তাহলে এই বেতু এর আর যদি কুলনা বলে তিনজনকে উদ্দেশ্য হয় তিনজনকে ছয়তান সহকারে তাহলে তো এই বিতু ঠিকই আছে এই কথাটা বলছো না এই বেতুটা ঠিকই আছে বা আজ না আদু তোমরা একে অপরের শত্রু মানে আগে রয়েছে আবাস স্থল ও মাতা এবং উপকৃত হওয়ার বস্তু একটি নির্ধারিত এখানে একটা একটা কথা বলি দেখো আজম আলী ইসলামকে আল্লাহ প্রথমে সৃষ্টি করছেন দুনিয়াতে পাঠাবার জন্য তাই এরপরে আল্লাহ তাহা ওনাকে জান্নাতে থাকতে বলছেন থাকতে বলছেন আর তখনই যা ঘটনা ঘটনা ঘটে গেছে গাছ থেকে নিষেধ করছেন পরে আবার গাছ থেকে খানা খেয়ে ফেলছে পরে ওনাদের হদস্যের জরুরত হয়ে গেছে কাপড় চোপড় সব পড়ে গেছে এরপরে আল্লাহ তালে বের করে দিতেছেন এটা এই ঘটনাটা কেন ঘটলো এটা আসল হেকমত রবুল্লাহ আলমী ভালো জানেন আল্লাহ আলম এটা একটা হেকমত এটা বলেন মুফাসিনেকরম যে আজম আলী ইসলামকে সৃষ্টি করছেন দুনিয়াতে পাঠাবার জন্য হালিফা কিন্তু প্রথমেই যদি ওনাকে দুনিয়াতে পাঠাই দিতেন তাহলে ওনার আসল ঠিকানা যেটা সম্পর্কে প্রতিবন্ধকতা আসবে মাওয়ানে আসবে সেই মাওয়ানে গুলো থেকে কিভাবে তিনি বেরিয়ে আসতে পারবেন এই সংক্রান্তে একটা অভিজ্ঞতাও ওনার এখানে যেন হাসিল হয়ে যায় শয়তানের চক্করে উনি পড়বেন বা ওনার জরুরিয়ত করবে তখন করণীয়টা কি এটা যেন একটা অভিজ্ঞতা এখানে হয়ে যায় এই জিনিসটার জন্য আল্লাহ তালা এখানে ঘটনাটা ঘটাইছে শতানের চক্কর এখানে পড়ছে এরপরে উনি অনুতপ্ত হয়েছেন আল্লাহ তালা দিকে মতো রজ হয়েছেন আল্লাহ তালা ওনাকে কালিমা শিখাই দিয়েছেন রানা হোসানা কালিমা শিখাই দিয়েছেন বাস আবার আগের মতো হয়ে গেছে এই অভিজ্ঞতাটার জন্য আল্লাহ তালে এই ঘটনাটা ঘটাইছে এবার রয়েছে শয়তান তো আগের থেকেই বের হয়ে গেছে এত তো জান্মাতে থাকা থাকার ছিল না তাহলে বস্তশ দিল কিভাবে এটার জব বলা হয় যে শয়তান সে যেহেতু মিনাল জিন আল্লাহ তালা তাদেরকে কুয়া দিচ্ছেন যে বিভিন্ন সেকেলে মোতাশাক হওয়ার বিভিন্ন আকৃতি ধারণ করা এটা হইতে পারে যে সে হয়তো আদম এবং হাওয়া আলিয়া সালামের সামনে ভিন্ন আকৃতিতে এসে ধোকাটা দিছে ওনারা বুঝতে পারেন নাই অথবা সে তাদের কাছে না এসে দূর থেকে তাদের দিলের মধ্যে বসবাস ঢালছে এটা হইতে পারে কারণ সে যখন আল্লাহ তালার দরবার থেকে মেরন হইতেছে তখনই তো ওই ওই তখনই তখনই তো সে আল্লাহ তালার কাছ থেকে কিছু কুদরত নিয়ে নিছে সেই হিসেবে হয়তো সে জান্নাতের বাহিরে থেকেই জান্নাতের ভিতরে দুইজনের দিলের মধ্যে অস্ত্রসা দিছে হইতে পারে না যাই হোক যেকোনো ভাবেই অস্ত্র সে দিছে আর আদম আলী ইসলাম ওনার ইস্তেহাদি কথা এখানে হয়ে গেছে ইস্তেহাদি কথা হয়ে গেছে তিনি হয়তো ভাবছিলেন যে সে যেভাবে তো ওনার যে খাতাটা যেটা হয়েছে এটা ইস্তিহাদি খাতা হয়েছে চিন্তাগত ভুল হয়েছে উনি ভাবছিলেন যে আল্লাহ তাল এই নাহিটা এটা কোন একটা মেয়াদ পর্যন্ত ছিল এটা উনি মনে করে খেয়ে ফেলছেন নতুবা রব্লা আলম হুকুমের একদম থেকে একদম হইতেই পারে। এস্তে আদি খাতা হচ্ছে বাকি নবী হিসাবে ওনার সানের এটা খেলা এই আল্লাহ তালা বিভিন্ন জায়গায় ওনাকে খুব তাম্বি করছেন এবং শক্ত শব্দ দিয়ে বলছেন ফ আস আহ ফ যেমন এখানে একটা শব্দ পদস্কলন ঘটাইছে পদস্কলন ঘটাইছে তার মানে নেজপতো সম্পূর্ণ শয়তানের দিকে শয়তানের করছে তারপরে ওই আর ওটা যেটা বলছে এই কথা বুঝতেছা আদমিমা তো যখন ভুলটা হয়ে গেছে তা আদম আলী ইসলাম সাথে সাথে আল্লাহ তার অনুতপ্ত হইতেছে এটা ইবনে আদমের জন্য একটা বিরাট শিক্ষা যে ভুল হয়ে যেতে পারে ভুল হয়ে গেলে তখন আমাদেরকে আদম আলী ইসলামের পথে চলতে হবে ইবলিসের পথে যদি কেউ চলে তাহলে সে ইবলিস হবে ভুল হয়ে গেছে অনুতপ্ত হয়ে এখন তিনি কি শব্দ দিয়ে আল্লাহ তা কাছে মাপ চাইবেন এটাও ওনার জানা নেই কারণ ভুল তো এর আগে কখনো হয় নাই তো আল্লাহ তারা মেহরবানি করে যেই শব্দ দিয়ে উনি আল্লাহ মাপ চাইবেন শব্দটা আল্লাহ তারা শিখাই দিছে আল্লাহ তার রবের পক্ষ থেকে কিছু কথা শিখে নিলেন কিছু কথা শিখে নিলেন আল্লাহ আল্লাহ সেই কথাগুলো তার বিলে ঢেলে কালিমা। কাছে এলো সেগুলো হলো এটা পেয়ে তিনি আল্লাহ তালা কাছে কালিমা দিয়ে দোয়া করছেন তখন আল্লাহ তার প্রতিমাত শিখে নিলেন ফাতাবা আলী তখন আল্লাহ তার দোয়া কবুল করলেন ফতার আয় বলেন ফাতাবা আলীহী শুরুতে যে ফাটা আছে এই ফাটাকে বলা হয় আলফা ফাসিহা" যেটা যেটা দালত করে যে এর আগে একটা জুমলা মাহজুব আছে যে জুমলাটা মূলত এই ফা এর মা বাবা সবা আলেহির সব ওই জুমলা কবুল করলেন এটার কারণ তালাককা এটার কারণ হলো দাটা এই কথার বুঝতে চাই এটা কেন বারবার আসবে সামনে আসবে এটা ফাটাকে বলা হয় আলফা উল ফি এটা দারালত করে যে এটার পূর্বে একটা জুমলা মাহজুব সেই জুমলাটাই মূলত সবক এই ফা এর মা বা আদেব আসলে দুজনের আল্লাহ কবুল করছেন আদম আলহিমের টাও আসলে দুজনের দিকে বলা হয়েছে না এক জায়গায় স্পষ্ট করে যখন বলা হয়েছে আর বাকি সব জায়গায় তাদেরকে মেয়েদের মহামালা তারা যেমন নিজেরা মাস্তুর তাদের জিকির আল্লাহ বান্দাদের প্রতি অনুগ্রহ সীম আল্লাহ বান্দাদের তবাকবুলকারী আর রাহিম এবং তাদের প্রতি দয়লা এটা বলে আল্লাহ তারা বোঝালেন যে এই যে আমি যে এই কথাটা বলার কারণে আদমের তবা কবুল করছি আদমের হুসি এমন না আমি এমনই এটা বলার উদ্দেশ্য যে আমি এমনই রাহিম আমাকে চিনে নাও যে এই কালিমাতটা আদমের ভুল হয়ে যাওয়ার পরে আমি শিখাই দিছি এরপরে সে এটা পড়ছে আমি তবাকবুল করছি আর আমাকে চিনে না আমি কিন্তু এমনই রাহিম কি বোঝানো হলো মানে ইভিন বনি আদমের মধ্যে যেই ভুল করবে আর এই কালিমাটা করবে সে কিন্তু আমাকে তাও রাহিম পাবলাম